على যারা নিজেদের কাছে আগত কোন দলিল ছাড়াই के करे। तादेर एक आज आल्ला आयात सम्पर्के विर्क ए क्या आल्ला मुमिन खुबी असंतोषनक एमनी भालाह प्रत्येक अहंकारी स्वराचारी व्यक्तिर अंतरे मोहर एटे दें फराउन बल हे हमान इला, नील नुह আকাশের পথে অতপর উকি মেরে দেখব মুসার আল্লাহকে বস্তুত আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি एभव फिर सुशोभित मंदकर्म के एजा पथा फेराउर चक्रांत व्यर्थ हवार মুমিন লোকটি বলল হে আমার কৌম তোমরা আমার অনুসরণ করো। আমি তোমাদেরকে সৎ প্রদর্শন করব হে আমার কৌম পার্থিব এ জীবন্ত কেবল উপভোগের বস্তু আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ নামিলিস হমু মু যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে তথায় তাদেরকে বেহিসাব রিজিক দেয়া হবে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 ब्यापारी तुम दावा दी मुक्तर दिखे और तुमरा दावत दाओ जहान नाम दिखे तुमरा दाव दाओ जाह अस्वीकार करी एवं तारे शरीक करी एम वस्तु के जार प्रमाण नहीं दावत दी पर्रमशाली क्षमाशील आल्लर दिखे ইহু দেশ এতে সন্দেহ নেজি তোমরা আমাকে যার দিকে দাওয়াত দাও ইহকালে ও পরকালে তার কোন দাওয়াত নেই আমাদের প্রত্যাবর্তন আল্লাহ দিকে এবং সীমা লঙ্ঘনকারী রাই জাহান নামি ইন अमी तुम जापार आल्लर का समर्पण करा आल्लर दृष्टि रहीपर आल्ला केक्रान्तर अनिष्ट रक्षा करलें फेराउन गोत्र के शोचन आजाद सकाले और सन्ध्य तरह के आगुने सामने पेश करेद क्या संघटित সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠিনতর আজাবে দাখিল করি উলিল্লী যখন তারা জাহান নামে পরস্পর বিতর্ক করবে অতপর বলেরা অহংকারীদেরকে বলবে আমরা তোমাদের অনুসারে ছিলাম तुम्हरा एन जहान नाम आगुने किस निवृत करह बोल सबाई जहान नामे आल्ला बंदा फैसला যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে তোমরা তোমাদের পালনকর্তাকে বলো তিনি যেন আমাদের থেকে একদিনের আজাব লাঘব করে দেন রক্ষীরা বলবে তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ আদি সহ তোমাদের রসুল আসেননি তারা বলবে হ্যাঁ রক্ষীরা বলবে তবে তোমরা দোয়া করো বস্তু তো কাফি তে দোয়া নিষ্ফল হয় হুম সু উদ আমি সাহায্য করব রসুলগণকে ও মোমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে সেদিন জালিমদের ওজোর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য থাকবে অভিশাপ এবং তাদের জন্য থাকবে মন্দ গৃহাপ নিশ্চয় আমি হেদায়ত দান করেছিলাম এবং বনি ইসরায়েল কে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম বুদ্ধিমানদের জন্য উপদেশ ও হেদায়ত সরূপ অতএব আপনি সবর করুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আপনি আপনার গুণাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার কর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করুন নিশ্চয় যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোনো দলিল ব্যথি রেখে তাদের অন্তরে আছে কেবল ভরিতা যা অর্জনে তারা সফল হবে না অতএব আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন নিশ্চয় তিনি সবকিছু শুনেন সবকিছু দেখেন মানুষের সৃষ্টি অপেক্ষা নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না অন্ধ ও চক্ষুষ্মান সমান নয় আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী তোমরা অল্পই অনুধাবন করে থাকো কুমুদী বেল কুম কেয়ামত অবশ্যই আসবে এতে সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরী জাহান নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে তিনি আল্লাহ যিনি রাত্রি সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করেছেন দেখার জন্য নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা সবকিছু স্রষ্টা তিনি ব্যতীত কোন উপাস্য নেই অতএব তুমরে কোথায় বিভ্রান্ত হচ্ছি কেন বিলী জল লবিন এমনি ভাবেই তাদেরকে বিভ্রান্ত করা হয় যারা আল্লাহর আয়াত অস্বীকার করে আল্লাহ পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বাসস্থান আকাশকে করেছেন ছাদ पालन करता, करता। आल्लामय তিনি চিরঞ্জীব তিনি ব্যতীত কোন উপাস্য নেই অতএব তাকে ডাকো তার খাঁটি ইবাদতের মাধ্যমে সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালন কর্তা আল্লাহর বলুন যখন আমার কাছে আমার পালন কর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আদি এসে গেছে তখন আল্লাহ বেদিত তোমরা যার পূজা করো निषेधा आदेश विश्व पालन कर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 তিনিই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা অতপর শুক্রবিন্দু দ্বারা অতপর জমাট রক্ত দ্বারা অতপর তোমাদেরকে বের করেন শিশু রূপে। অতপর তোমরা যৌবনে পদার্পণ করো অতপর বার্ধক্য উপনীত হও তোমাদের কারো কারো এর পূর্বেই মৃত্যু ঘটে এবং তোমরা নির্ধারিত কালে পৌঁছ এবং তোমরা যাতে অনুধাবন করো কুয় তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন যখন তিনি কোনো কাজের আদেশ করেন তখন এ কথাই বলেন হয়ে যা তা হয়ে যায়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 আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তারা কোথায় ফিরছে যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি পয়গম্বরগণকে প্রেরণ করেছি সে বিষয়ের প্রতি করে অতএব সত্তরই তারা জানতে পারবে যখন বেড়ি ও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে অতপর তাদেরকে আগুনে জ্বালানো হবে অতপর তাদেরকে বলা হবে কোথায় গেল যাদেরকে তোমরা শরিক করতে আল্লাহ ব্যতীত তারা বলবে তারা আমাদের কাছ থেকে উধাহ হয়ে গেছে বরং আমরা তো ইতিপূর্বে কোনো কিছুর পূজাই করতাম না এমনি ভাবে আল্লাহ কােন এটা এ কারণে যে তোমরা দুনিয়াতে অন্যায় আনন্দ উল্লাস করতে এবং এ কারণে যে তোমরা অধ্যত্ত করতে প্রবেশ কর তোমরা জাহান নামের দরজা দিয়ে সেখানে চিরকাল বসবাসের জন্য কত নিকৃষ্ট দাম্ভিক্যের আবাসস্থলির নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য অতপর আমি কাফিরদেরকে যে শাস্তির ওয়াদা দেই তার কি অংশ যদি আপনাকে দেখিয়ে দেই অথবা আপনার প্রাণ হরণ করে নেই সর্বাবস্থায় তারা তো আমারই কাছে ফিরে আসবে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 তাদের কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করিনি আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন নিয়ে আসা কোন রসুলের কাজ নয় যখন আল্লাহর আদেশ আসবে তখন ন্যায় সঙ্গত হয়ে যাবে সেক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে কুম আুল ल्ला तुम्हारे चतुष्पटी वाहन हिसहार करो को भक्षण करो तुम्हारे अनेक उपकारा रही सृष्टि करोहन करोम अफीष्ट पूर्ण करते नौकर ऊपर तुम्हारा बाहित हव ويريكم آياته فأي آيات الله تنكرون أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি দেখান অতএব তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি করলে দেখত তাদের কি তারা তাদের চেয়ে সংখ্যায় বেশি এবং শক্তি ও কীর্তিতে অধিক প্রবল ছিল অতঃপর তাদের কর্ম তাদেরকে কোন তাদের কাছে যখন তাদের রসুলগণ স্পষ্ট প্রমাণ সহ আগমন করেছিল তখন তারা নিজেদের জ্ঞান গরিমার দম্ভ প্রকাশ করেছিল তারা যেসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছিল তাই তাদেরকে গ্রাস করে নিয়েছিল তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং যাদেরকে শরিক করতাম তাদেরকে পরিহার করলাম অতপর তাদের এ ইমান তাদের কোন উপকারে আসল না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল আল্লাহর এ নিয়মই পূর্ব থেকে তাঁর বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে সেক্ষেত্রে কাফিররা ক্ষতিগ্রস্ত হয়